আবদুল্লাহ ইবনু মাসুদ রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলে তার এ খুনের পাপের অংশ আদম আলা সাল্লাম এর প্রথম ছেলের অর্থাৎ কাবিলের উপর বর্তায় কারণ সেই সর্বপ্রথম হত্যার প্রচলন ঘটায়